আবদুল্লাহ ইবনু আবু আউফা রদিল্লাহ তাল্হন হতে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তি তার মালপত্র বাজারে আনলো। এবং হলফ করে বলল যে এগুলোর খরিদ মূল্য সে এত দিয়েছে অথচ সে তত দেয়নি তখন আয়াত নাজিল হল অর্থাৎ যারা নগণ্য মূল্যের বিনিময়ে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথ বিক্রি করে ইবনু আবু আউফা রদিল্লাহ তালাহ বলেন দাম বৃদ্ধির মতলবে যে ধোকা দেয় সে মূলত সুৎখোর ও খেয়ানাতকারী